মাই আমি কত আবস্থে রুগমান হামি ইদাজ্জি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বেহিকু জবাব দিবে এবং আলমানের সাথে দর্শক করে আল্লাহ আল্লাহ এখ দিকেও করোনার সময় করে ফেলে করার তৈরি আপনারা প্রত্যেকদিন আজানের জবাব দেওয়া নিয়ে আসা তো ইনশাল্লাহ যদি আজান হচ্ছে সময় আপনি খানা খাচ্ছেন তাও জবাব দেবেন দেবেন না দেয়া তো উচিত কোরআনশিপ করতেছেন তখন জবাব না দেওয়া উচিত কোরআনশিপ বন্ধ করে জবাব কি করেছেন আলোচনা করতেছেন আলোচনা চালা যাবেন না বন্ধ परिवार लोक तो बलोन तुमको आदान जब दाओ आदान जब दिलेलेमान क्षेत्र में मृत्यु सुनी आस आज के मृत्यु पर जो को आदान जब दे बात जब आदान जब जेम तेम कदा भाई शक्तिशाली जिस आदान जब आल्ला नाम आसे মহত্রের সময় আল্লাহ রহমত দান করে এই আদানের জবাব দেনাকে আল্লাহ তালা কলমা ফরাস তবেই দান করে আদানের জবাব তো শিখে গেছেন না আর না জবাবে কি বলবেন সালাম বলবেন সাল্লাহ জবাব না শুনল না এ শেষে ঠিক আছে না आगे सल्लाह तो करते थके जवाब की नाम सदा बारा बार डबल रंग सदाता और बारे बारा জবাব কিটা তালিবুল ইসলাম আমাদের কমি লাইনে একদম নার্সারির মধ্যে পড়া ইয়াস করা ওর মধ্যে সব আছে বাংলায় শিখে মুফতি রহমতুল্লাহ তাহলে আগানোর জব দিলে মিথ্য পাবেন তো ঠিক আছে না ডেলি কয়টা জব দেবেন ইসার্লাম আর কয়টা একে জব দেবেন মেয়েদের জন্য আগানোর জব জব নাই পুরুষদের জব আছে এখন জবাব আছে মেয়েরা এখানে ব্যস্ত হয়ে যাবে ঠিক না মেয়েদের কিন্তু জায়গা জায়গা কি জায়গা জায়গা আজকে সমান করতে সমান হবে আল্লাহার সঙ্গে পাল্লা দেয় হয় নাকি তাই আল্লাহ প্রদর্শন মেসার্কয় কি পুরুষ হোক মহিলা হোক প্রদর্শন না খালি বিরাজ করবে বিরাজ করলে হবে মেসার করলে একশো পাবেন কোনটা নেবেন বিরাশ করেন তার পুরস্কার হোক মেসার করেন নম্বর বেশি পাবেন মেস কিনতে পারবেন না ইনশাআল্লাহ টাকা গ্রাম গ্রাম তো লাগে কষ্ট করে মেহনত ঠিক না কিন্তু মহব্বত থাকলে মেহনত না করে আপনি অধিপত্তি বেশি মেসাজ নাই আপনার মনে হয় কুদুর পুতুর শুরু কপাল এটা কেন করে মহাপা মনে হচ্ছে মন্দির অসুবিধে আমি একদিন স্বপ্ন দেখলাম কবি রাতে আমি উদ করতে আমি তার কাছে প্রকাশেই পড়েছি উনি আমি দেখছি দেখলাম তো স্বপ্নের ব্যথা মেসে একটা জিলে এসে গেছে সেদিনে গেল করলে ওদুর সময় করলে নামাজ কত গুণ বেড়ে দেয় গুণ বেড়ে সব মিটার বেড়ে দেয় ওষুধের তো এরকম পাওয়া বেড়ে যায় শক্তি দুশো শক্তি হাজার লাখ না এরকম এক একটা সোনা দ্বারায় আমলে কি বেড়ে দেয় শক্তি বেড়ে দেন তুমি ওষুধের শক্তি বিশ্বাস করো সোনার শক্তি বিশ্বাস করবে নাকি আমলের শক্তি দেখা দেবে মরার হবে ঠিক কিনা একজন লোক হয়ে মরছে নিরানব্বইটা সব ধরে কামড়া আসছে এক এক সাপের শক্তি ভাব গভীরে চলে যাবে সে পৃথিবীর কোন ক্ষেপণাস্ত্র আছে নাকি যে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে আবার যাবে আমেরিকা ইউরোপ যত বৈজ্ঞানিক ধরুন তো তৈরি করেছে বোম তৈরি করেছে একম বোম হাইড্রোজেন বম হাইড্রোজেন বোম যদি কবরে ফুটায় তো একটা পশ রাখা হবে অসম্ভব কোনদা হবে না কোন শক্তি না শক্তির সামনে কিন্তু মোহাম্মদ রসর শক্তি এই কলমা বলে যে ব্যক্তি মরবে সত্যটা শক্তিশালী সাপ যানি হাইড্রোজন বাবা সত্য না এটো বা সত্য না সে ব্যক্তি কলমারা তো সরে কি শক্তি দেখছে না বলো ওদের একটা সত্যি দেখা দিয়ে জানেন হ্যাঁ তো করবে না শক্তি দেখছে না মারার পরে কারণ দেখছে শক্তি কালে আমার শক্তি আবুল্লাহ বাবু শক্তি দেখছে না অবশ্যই কিন্তু সে খবরটা দেওয়ার কোন তরিকা নাই দিতে পারতেছে না পদ্ধতি থাকতো তাহলে তারা বলতে হারে হায় আমাদের কবাল হয়ে গেছে ওদের কবাল ধরার না পড়ে মেসোয়াকের দ্বারায় নামাজের শক্তি বেড়ে যায় সত্য হ্যাঁ আবদার রসুল বলে ভালো না থেকে নেসোয়াকার এত গুরুত্ব নাজার করেছেন এত গুরুত্ব নাজার করেছেন এত গুরুত্ব নাজার করেছেন আমার মনে যে আমি বলে দিই যে মেশোক ফর কি কিন্তু উন্মতের প্রতি আমার কোন দয়া হয়ে গেল যে কত ফরজ আর দেবো এমনি যেসব ফরত দিচ্ছে তাই হয়ে যাচ্ছে কারণ মেসাকারটা বাড়তি ভরস হয়ে গেলে না করলে ভরস্তর হয়ে যাবে এইদিক লক্ষ্য করে আমি উন্মতের দয়া করে তাকে ভরত ঘোষণা দিইনি তাহলে মেসকটা আসলে আইনত দিয়ে ফরত না কি আসলে কি साथ में <coughs> नियमित कर आल्लाफा स्वामी कथा बढ़ा दिए फायदा समय एक फायदा हल मृत्यू समय आल्लाफा निजे कलमा मन कर दी আল্লাহ রসুলের জীবনের শেষ কাজ ছিলেন মেস করেছেন এরপরে তিনি ইন্তকাল সারাদিনও মেসব করেছেন মারা সময় মেসাব করেছেন মুসলমানের কি বিষয় মুসলমান কাঠে গরিব বাবায় কাঠে যে কি কাঠে এদিকে এত সত্যি এরা এত কারাম সময় ইমান সামনে পড়বে যে মানে বহুত বন্ধু হয়েছে মেসাব সামনে আর অন্ধু মেসাব ছাড়া হবে না কিসের কিসের বয়ান আছে মজের সময় হেমানা খাতে মদ কালেমা খাতে মৃত্যুর জন্য আমল করেছে আচ্ছা আমি সহ না পড়ি একটি খালি পুরুষরা করে না মহিলারা ঘরে সবাই পুরুষ মহিলা সবাই কি না ও হাবলানা মেলাকান মহিলারা কেন পুরুষরা করে তো বেরামাতে গাছ মহিলারা কিন্তু আদালবে আদালত জলে দিবে মহিলারা যাওয়ার দিবে অব্যাহত দেওয়ার তারা বলবে প্রশুষণ নেছে আর করবে ঠিক ছয় নম্বর হল পাঁচ নম্বর হল শুকর করা কি শুকর আমরা যতটুকি মান আপনি আমাকে দান করেছেন বর্তমানে এখন এই মুহূর্তে কিমান আমার আছে হয়তো শতকরা পঁচিশ ভাগ আছে শতকরা পনেরো ভাগ আছে আছে যা আছে বান্না নিয়ে বলতে না কি করতাম কথার কথা একজন লোক তার ইমানের কথা চিন্তা করে পাঁচবার শুকন করলো তার ইমান বাড়াবে কয়েক পাঁচজন বাড়বে এক ইঞ্চি করে বাড়লো তো পাঁচ ইঞ্চি বাড়বে ঠিক सेफर करे तो मासे त्रिश बार शुरू करा तिर त्रिश इंच तीन सौ दिन सफर ठीक क्या एक बचरे झाठ बार इमान बाढ़ तो जत बचर बात बचर कत इमान बाढ़ इमान नहीं इमान खाती मृत्युबरण कर ठीक क्या भाई हमारे आप बुझे आ আমরা মাঝে মাঝে দিলে আল্লাহ যেটুকু আছে আমি জানি না আমার তো মা বা ক্ষমতা নেই আছে আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি ওটু ডিমান্ড দিয়েছেন সেজন্য আপনার বহু বহু আপনাকে ধন্যবাদ আল্লাহ তালাকে ধন্যবাদ দেবোলিল্লাহ আল্লাহ ধন্যবাদ কিরকম হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে যেহেতু ডিমান্ড দিচ্ছেন আপনাকে কি আর আল্লাহ তালা তুমি সুখ করো আমরা অবশ্যই অবশ্যই হয় আমার সাহেবের সাথে সাইকেলে চালাতেছে কিন্তু জুলুক হয়েছে যার সাইকেল ম্যানের তালা চালাতে আছে তাড়াতাড়ি যায় খুলে দেয় একজন গরিব লোকটা আক্তার সেন্টার জুলো হচ্ছে উনার সাইকেল সুরলে ব্যাঙ্ক চালাতে বুদ্ধি দেখে ঠিক আছে করা ঠিক আছে নম্বর কি দেখার জন্য ঠিক দেখার জন্য মা বাপের চেহারা একশোবার দেখে আল্লাহ তালা তাকে একশোবার হাজার সব ডাক বিশ্বাস আপনাদের মা বাপের চেহারা দিলে কি হয় गंडगल बनिवान आप ना मात्रा की भाग्य गंड कल मार दिखे बाबा दी टे भागे सब खा फिर फिर सब चले आरोप भाग्यम चले आज আমার তো খুব মজা লাগে সত্য বাজে কি হয়ে গেছে মাালে কি ভাবেন আপনার এই হাদিসটা ছেলে মেয়েদেরকে শোনাবে তো শোনায় না করে তো আমাদের কভাল পড়েছে তো এই চক্ষু দিয়ে কোন মহিলা অবৈধভাবে ছালির দিকে বা দিকে তাকানো হারান তাকানো যাবে না তাদের অভিশাপ হবে অভিশাপ রসুলের পদ্ম रसुल बदल लाल मंजूर से देखा रसुलसुल नजर के फिर ग মহিলা আসছে মদানি ভাই শেখেছেন আমি সেদিন একজন দেখলাম তার দেখলে বলে সেরেম নাম নি ভালো লাগতেছে মন থাকবে তুমি সেটা কথা বলো পজিটিভ ভালোজন মুখস্থ করেন এখানে বারবার বলবেন বারবার বলবেন বারবার বলবেন এ বললেও আল্লাহ এর দয়া করে সময় ইমান বলবে কি হ্যাঁ আমার বান্দা তুমি মানুষকে ইমান সাথে মরার এতবার বলছো আমি তোমাকে প্রথম পুরস্কার তোমাকে ইমান সাথে মৃত্যুর চক্ষু আমার ভালুর তা এরা কত কত কত রসুলের দরদ দিলে ভরা আর আল্লাহর দিলে ভরা উনি কান্দো দিলে দিল হামারা গম তোমার দিল হামারা গম তোমারা চাই আমার দিনের ভিতরে আপনার মহব্বত আপনার এটা ব্যাথা নিয়ে ব্যস্ত চায় আপনি আমাকে পবিত্র আল্লাহ কাছে আল্লাহর মহব্বতের চাপ মহব্বতের একটা চায় दरद मोहब्बत से दरद मोहब्बत ने एक कथा बोलते आल्ला हादीजे कुर्मारे बंदा जे बंदी भय चक्ष कर अवनत कर घर पुरुष हूं महिला हूं पुरुष तो महिला देखा हरान और महिला देखा हरान এই জন্য তো সহ শিক্ষাকে অভিশপ্ত শিক্ষা বলে এখানে পুরো ছাত্রীরা দেখে আর কিন্তু যারা কলেজে পড়ানিক বা হাই স্কুলে পড়ান এরা আল্লাহর কাছে দৈনিক কান্নাকাটি করেন আল্লাহ আমাকে হাতে থেকে সরাই নেন মানে কোনো ব্যবস্থা করেন আমি কি আ। পার্টিশন থাকবে কেউ কাউকে দেখতে সৌদি আরবে এখনো এত উন্নত বিশ্বে সৌদি আরবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা প্রফেসরকে দেখে না কোনো ছাত্রকে দেখে না প্রফেসর কোনো ছাত্রীকে দেখে না মাইক দিয়ে দিচ্ছে তারা লিখতার প্রশ্ন করতে পারে দেখবে সৌদি আরবকে ধন্যবাদ ঠিক কিনাভাবে মানুষ মনে করেন বিলাসী হয়ে গেছে হ্যান হয়ে আমরা মেলা ভাড়া হয়েছে আমরা টুপি না দাঁড়িয়েলা আমরা চিল্লা হয়ে কিন্তু আমরা চোখের করতে আমরা মারি একটা হয়ে গেছি আমার অবস্থা ছিলেন উনি পড়াশোনা যাবেন নিচের দিকটা কাছে না উপলব্ধি কারেন কোনদিন মুখ দেয় এখন কার মুখ কার মুখটা ভালো লাগে বসবে বোনা হয়ে যাবে কবিশা হয়ে যাবে রুদিন তাহলে নিজেদের টাকা ঘরে দিক থেকে মাস্টার কারোর মধ্যে বুদ্ধিমান সহশিক্ষায় পড়া বা হাই স্কুলে পড়া অথবা কলেজ ইউনিভার্সিটি পড়া আমি বর্তমানকে নিয়ে বসছিলাম সাতদেরকে নিয়ে শুধু আমরা পর্ব কি আপনারা না দেখার মধ্যে তাকাচ্ছেন কিন্তু আসলে আপনি কম আজ কম নতুন নতুন পারবেন আল্লাহ বলেন মাম अद्द हुई जे आमार भाई, आमार भाई जे ना व्यक्ति आर भारे व्यक्ति नजर के घूर निलचे करा एक कष्ट दीर्घद एक बड़ उपाय देखा उपाय आज हटात्नी ना देखले कष्ट है ना